দেখা যায় আরব না হওয়ার কারণে বা আরবি ভাষা ভালোভাবে না জানার কারণে অনেক সময় কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বুল ব্যাখ্যা করা হয় বুল ব্যাখ্যা করে গুমরাহ হয়ে যায় যেমন কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা হলো তিন তিরিশ নব্বই আর একটা শর্ট কোশন আছে সেটা নম্বর দশ এই সাড়ে তিনটা মিলে একশো নম্বর এক নম্বর প্রশ্ন কি মার দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হল ফুল নাম্বার তিরিশ তিরিশ তাহলে আপনার এই মা হাজার রাজুল এটা আরবেরা এটা সহজে বুঝে অনারবেরা এটার আবার বিকৃত ব্যাখ্যা করে বলছে আরবির ভাগ বা প্রচলন না জানার কারণে যেমন আমরা যদি বলি আমরা কাঠের আমরা কাঠের ঢেকি মানে কিছু আমরা গাছ দেখি বানানো যদি অবাঙ্গালি শুনে যে আমরা গাছের দেখি, তিনটা শব্দ তাহলে মনে হয় বাঙ্গালিরা আমরা গাছ দিয়ে দেখি বানায়। এটা বুঝবে এটা একজন বাঙ্গালি যখন শুনবে বুঝবে যে অপদার্থ আমরা গাছের ঢেকির সাথে অপদার্থ কিন্তু মিল নেই মানে একটা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া হয় আরবি সে তো আরবির পন্ডিত না আরবের বলে বুঝে না সে দেখতেছে যে কবরের প্রশ্ন হবে মা রাজুল মানে এই লোকটা কে এটার বাংলা শব্দ অনুবাদ এই লোকটা কে এই লোক আবার চিন্তা করা শুরু করছে দেখো কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে এই লোকটাকে এই লোকটাকে মানে নবী সালামকে দেখাবেন তাহলে নবী সালাম তো এই আমাদের সরকার বাড়ির আছে। স্থানে এখানে একজনকে দাফন করলে জিজ্ঞেস করবে না এই লোকটাকে তারপরে আপনার ওই যে নতুন বাজার যান সেখানেও আছে আবার সেই গাজীপুর যান সেখানেও আছে আবার ইন্ডিয়া যান সেখানেও আছে তাহলে রাসোল তো সর্বত্র বিরাজমান রাসুল সব জায়গায় হাজির নাজির দেখেন কত বড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ পাওয়ার এগুলো সর্বত্র বিরাজমান সেখানে যে নবী সাল ইসলামকে সব জায়গায় হাজির নাজির বানাই যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির আকাশে হাজির বাতাসে হাজির সুতরাং আল্লাহ রসুলকে সালাম দিবেন এত বড় বেআ বসে বসে সালাম দিবেন এখানে সরকার বাড়ি মসজিদের আসল চলে এসছে আর আপনারা এখানে বসে বসে সালাম দিবেন এত বড় জগন্যবি লাভ মেরে দাঁড়ায় ঠিক আছে না এখন নামাজের মধ্যে যখন সালামটা দেন কিভাবে দেন এত বড় বেয়াদী তাসাহুদের মধ্যে বসে বসে সালাম দেন তাহলে তাসাহুদে বসা যাবে না যখন সালাম দেবেন লাভ মেরে দাঁড়াই যেতে হবে শব্দটা মনে রাখবেন অজমা অজমা মানে কি অনারব মানে আরবি ভাষা সঠিক ভাবে না করার কারণে জাহাঙ্গীর জাহাঙ্গীর দেখা দরকার নেই ওই লোক জিজ্ঞাসা করলেন এটাকে আরবিতে বললেন মাহাজার রাজুল মানে ওই লোক সম্পর্কে আপনি কি জানেন ওই লোক সম্পর্কে কোন তথ্য আমরা জিজ্ঞাসা করি না যে ভাই আপনি অমুক সম্পর্কে কি জানেন এক হাজুর আমাদেরকে বুঝাইতো দেখেন যে ঢাকাতে টেলিভিশনে আলোচনা করে আর আমরা এখানে ফেনিতে বসে দেখি আল্লাহ রসুল মোদি না থাকলে কি হয়ে আল্লাহ টেলিভিশনের মত দেখায় খবরের মধ্যে টেলিভিশন মধ্যে দেখা যে দেখোটাকে তুমি তার সম্পর্কে কি জানো তুমি শূন্যতের আত্মা বা কতটুকু করছো মূল কথা হলো এটা তাহলে জাহেদিয়তের এক কারণ হলো উজমা পুরানের মধ্যে দেখবেন অনেক জায়গায় আল্লাহ বহু বচন ব্যবহার করছেন বহু বছর ব্যবহার করছেন না যেমন আল্লাহাত্রামনা বানিয় বোন ইসরায়েলের সত্তর নম্বর আয়াত আল্লাহ কার্রামনা বানিয়দম আমি আমরা বানিয়দম কে অবশ্যই সম্মানিত করেছি এবং দুনিয়ার যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগতের উপরে আমরা তাকে মর্যাদা দিছি আল্লাহ ভাই যা কথা বলছেন আমরা বলছেন না আরবের কাপেরা কোনদিন প্রশ্ন করে যে এখানে আল্লাহ আমরা বলছেন কেন তাহলে আল্লাহ আমাদের যেসব দেবতারা আছে তারাও আছে প্রশ্ন আমাদের দেশের একদিন আমার কাছে শুনে খুব আশ্চর্য যে একজন ইসলামিক স্টাডিজ পড়া মানুষ তিনি নাকি প্রশ্ন তিনি নাকি বলতেছেন যে আল্লাহ তোর নিজেই তার সাথে অনেককে সাব্যস্ত করে নিছেন আল্লাহ তোর নিজেই বহু বছর ব্যবহার করছেন আল্লাহ তো নিজেই বহু পছন্দ ব্যবহার করছে তাহলে আল্লাহ আল্লাহ নিজেই করছে এই গোমরাহির কারণটা কি এরকম অসংখ্য জিনিস আছে কোরআনে দেখবেন কোরআনে আছে হাদিসে আছে মানে অনার কারণে আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি করতে না পারার কারণে অনেক বিষয়ে আমরা এরকম গোমরাহির মধ্যে আছি